সালামু আলাইকুম ওরি ওবরাকিম ও আল্লাহ বাংলার দূরেরও কাছে সম্মানিত সুদু দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা আল্লাহ রব আলমিনের কাছে প্রার্থনা আল্লাহ যেন আমাদের সকলকে কল্যাণের পথ প্রদর্শন করেন এবং সেই পথে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়াত করেন সত্যি দর্শক আমরা আজকে যে সমষ্টিক আলোচনার জন্য স্টুডিওতে সমবেত হয়েছি সেটির মূল প্রতিপাদ্য হলো কোরআন এল করিমের কাহিনী কোরআন এল করিমের কাহিনী থেকে শিক্ষা নেওয়ার এই মিনিষে সকলকে আবারও শুভেচ্ছা জানাই চলুন প্রথমে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নি আমার সর্ব ডানে উপবিষ্ট আছেন শেখ মুখলেসবিন আশাদাম এবং আমার ডানে আছেন আরেক তরুণ প্রতিভা আলেম শেখ আহমদুল্লাহ এবং আমার বামে আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামী চিন্তাবিদ্রাহিম সম্মানিত সুদী আপনাদের সাথে যথারীতি উপস্থাপনা রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম কোরআনের কাহিম যা আমাদের জন্য পথ যেগুলি থেকে হবে আমাদের শিক্ষা যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হন তারা গৃহজীবনকে করেন পরিশীলিত পরকালকে করেন কণ্ঠকমুক্ত অতএব ওরানের এই আলোচনায় আমরা সকলেই নিমগ্ন হই প্রথমে আমরা সৌরা আল বাকারা এর ৩০ থেকে আটত্রিশ নম্বর আয়াতসমূহের আলোকে আদিমানব আদম আল ইসলামের সৃষ্টির ইতিবৃত্ত এই ঘটনাটি উপস্থাপনের জন্য আমি সব আর সৃষ্টি এটি এক বিস্ময়কর ঘটনা এবং আমরা যারা মানব জাতি মানব জাতির সদস্য আমাদের জন্য সকলেরই স্মরণীয় স্মরণীয় এবং আল্লাহ পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত যে আদম সৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আমরা পেয়েছি খালকে আদম বা আদম সৃষ্টির সৃষ্টির মাধ্যমে আপনি যে আয়াতগুলোর কথা বলেছেন সুরা আল বাকার সেখানে তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন তোমরা স্মরণ করা ওই সময়কে যখন এটি মোহাম্মদ সাল্ল সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তুমি স্মরণ করো ওই সময়কে যখন তোমার নব মালা একে ফেরস তখন কে বলেছিলেন যে নিশ্চয় আমি পৃথিবীতে করব খালিফা শব্দের আসলে এখানে সহি সবচেয়ে সহিজ এটা কোরআন দ্বারা সমর্থিত সেটা হলো আল্লাহম খালাফিল এটা হলো এমন এক জাতি সৃষ্টি করব। যারা প্রজন্ম অন্তরে এক যুগের পর একটা মানুষের যে আগমন সেটাই হচ্ছে আপনার অর্থে যে খেলাফত খেলাফা এটা হলো মূল খেলাফা তো এটা যখন আল্লাহ বললেন ফেরেসাগন তখন ফেরেস্তারা তাদের একটা পূর্ব অভিজ্ঞতা ছিল যেহেতু কোনো কোন বর্ণনা যেটা এসছে যে আমাদের মানুষদের আগে বসবাস করবে তো তারাও বুঝিয়ে আগের মতো খুনা খুনি করবে তারা বললেন এখানে কি তাদেরকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে পবে খুনা খুনি করবে রক্ত ঝরাবে মানে আপনার জন্য আছি তারা এটা বললেন আসল উদ্দেশ্যের জন্য তো সেটা আল্লাহ মানুষকে আমি আর অন্য কোন উদ্দেশ্য নয় তো তখন ওদের এই কথার জবাবে আল্লাহ বললেন কিছু জানি যেটা তোমরা জানো জানো শুধু করবে না আমার আদম জাত এদের মধ্যে থেকে বহু আমা রসুল আউলিয়া আমার প্রিয় বন্ধা আসবে পৃথিবীতে অনেক অনেক ভালো আমার প্রিয় আসবে যেটা তোমরা জানো না একটা কথা এসছে যে ফেরেস তারা বললেন নিজেরা নিজেরা যে আল্লাহ যাকে সৃষ্টি করেন না কেন আমরা তাদের থেকে সকল কিছুর নাম বৈশিষ্ট্য কোন বস্তুর নাম কি এমনকি আজকের মোবাইল আজকে যে স্যাটেলাইট টিভি আজকে যে যত রকমের আবিষ্কার আছে এখনকার তাদের সামনে সেই নাম গুলো সেই বস্তুগুলো পেশ করলেন এগুলোর নাম কি বলো তো ইনকুন্তম সদিক তোমরা যদি দাবি যে তোমরা সবচেয়ে বেশি জ্ঞানী হবা তোমাদের দাবিতে যদি সত্যবাদী বলো এখন ফেরেস তো এই প্রশ্নের উত্তরে তারা চুপ হয়ে গেলেন তারা বললেন যে আপনার পবিত্রতা ঘোষণা করছি যে আসলে আমাদের কোনো জ্ঞানই নেই আপনি যা জ্ঞান সেটার বাইরে তখন আল্লাহ তালা আদমকে বললেন আসমাহিম ঠিক আছে ওদেরকে এদের এইসব জিনিসের নাম তুমি বলে দাও আদম বলে দিলেন বলে দেওয়ার পরে তখন আল্লাহ বললেন মোটামুটি এই পর্বে এই পর্যন্ত এসে তারপরে আল্লাহ তাহলে আরেক প্রসঙ্গে গেলেন যে আমি ফেরেস্তাদেরকে বললাম আদম তোমরা আদমকে যাদুর সবাই আদমের সামনে তারা সেবনত হলেন আল্লা নির্দেশ পালন করলেন আল্লাহ নির্দেশে অন্তর্ভুক্ত হয়ে গেল এরপরে আল্লাহ আদম আর বললেন যে উস্কুন জাননা আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তবে একটি গাছের কথা বললেন যে এই গাছের ধারে কাছে তোমরা তারপরে কিন্তু ইবলিস তাদেরকে ধোকা দিল যেটা অন্যান্য সুরায় আল্লাহ বলেছেন ইবলিস বললো আরে হাল আদুলাত এটা বৃক্ষ চিরন্ত এটার ফল খেলে চিরস্থায় তুমি জানাতি হয়ে যাবা তারপরে আরো বললো সকলে যাও জামিয়া সবাই বেরিয়ে যাও বারো আদৌ উল্লেখ একে অপরে দুঃমন হয়ে আদম শানের দুঃশন শয়তানের দুশ্মন এই দু অবস্থায় বেরিয়ে যাও তারা বেরিয়ে গেলেন তবে কাছ থেকে কিছু কালেমা শিখলেন কিছু আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন কিন্তু ক্ষমা তো করলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু জান্নাতে থাকতে পারবা কিনা আল্লাহ বলেন না এখানে তোমাদেরকে রাখা হবে না সবাই বেরিয়ে যাও আদম হাওয়া ইবলিস কাছে আমার হেদায়ত যারা অনুসরণ করবে তাদের কোন ভয় থাকবে না তাদের কোন দুশ্চিন্তাও থাকবে না মোটামুটি এই হলো ধন্যবাদ আপনাকে চমৎকার এই আদম সৃষ্টির তুলে ধরার জন্য আর আমরা এই ঘটনার প্রেক্ষিতে কিছু শিক্ষা আলোচনা করার জন্য আসব সম্মানিত সুদী দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসব এই পুরাণের আসন ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশায় ডাকর অফ দে बार। रात आप सकाल साम के बोलते बंदा मुशरिक ও কাফের মাঝে পার্থক্য হল সালা ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতির সংখ্যা একশো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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার বিরতির পর সম্মানত সুদী দর্শক আপনাদের সকলকে আবারও এই কোরআনের মাহফিলে স্বাগত জানাচ্ছি আমরা এই কোরআনের এই ঘটনা থেকে যেটি আমরা জানতে পারলাম যে আদম এর শ্রেষ্ঠত্বের কারণ আদমের শ্রেষ্ঠত্বের অন্য কারণ ছিল আল্লাহ রবুল আলম তাকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেছিলেন এলিম দ্বারা সমৃদ্ধ করেছিলেন আর এলিমের কারণেই মানুষ সম্মানী হয় যুগে যুগে যারাই এলিম অর্জন করবেন কোরআন সল্লাহের এলিম যাদের থাকবে তারাই আপনার সম্মানই হবে সম্মান তাছাড়া অন্যান্য বিদ্যাও যেগুলি শরীয়তে আপনার নিষিদ্ধ নয় জাগতিক কল্যাণে সে বিদ্যাও যদি অর্জন করে মানুষ সে জায়গায় যারা ইলম অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন আর যারা করেনি তারা কি সমান হতে পারে অর্থাৎ সমান হতে পারে একাধিক উপমা দিয়ে বুঝিয়েছেন জ্ঞানী আর যার মধ্যে জ্ঞান নাই। তিনি সৎ মানুষ হলেও একজন জ্ঞানী সৎ মানুষের চাইতে একজন সাধারণ সৎ মানুষ যতই তার সততা বেশি হোক না কেন কখনো মর্যাদিক থেকে সমান হতে পারে না অতএব আদম আলাহ সাল্লা আল্লাহত্ব প্রমাণ করলেন আরেকটি বিষয় এখানে আমরা বুঝতে পারি সেটি হল এই ঘটনা থেকে আমরা দেখলাম যে আল্লাহ সুহানাতারা যে পরীক্ষা দিলেন বৃক্ষের কাছাকাছিও না যাওয়া আদম আলা এবং হাওয়া সেই ঘটনা নিপতিত হয়ে গেলেন তার মূল কারণ ছিল যেটি দুটি জিনিস শয়তান তাদেরকে একটি মিথ্যা অঙ্গিকার করেছিল এবং একটি মিথ্যা ব্যাখ্যা দিয়েছিল আল্লাহ তালা যে নিষেধ করেছেন আল্লাহর কথাটাকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে প্রতারিত করার চেষ্টা করেছে আল্লাহ তালা বলেছেন তাদেরকে তোমরা এই গাছের ধারে কাছেও যেও না শয়তান তাদেরকে বুঝিয়েছে আপনি যদি ওখানে যান তাহলে চিরস্থায়ী জানাতে থাকতে পারবেন হলো কি হলো উল্টাটা তাহলে যুগ যুগে যারাই মানুষকে বিভ্রান্ত করে এরা কোরআন এবং সন্না তথা আল্লাহ তালার বিকৃত করে এর ভুল ব্যাখ্যা মানুষের সামনে দাঁড় করে এক আর দ্বিতীয়ত হল যেখানে কল্যাণ নাই সেখানে এই আদম আর এই যে পরস্পরের তোমরা দুশ্মন হয়ে জমিনে চলে যাও এই যে ঘটনা এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আদালত আদম আসাল্লামকে সৃষ্টির পর সমস্ত ফেরস্তাদেরকে যখন আল্লাহ সাজদার হুকুম করলেন একজন। কিন্তু সে ছিল একজন আর আল্লাহর হকুমের সাথে ফাঁসগি করার কারণে সে কি হয়ে গেল ইবলিস বিতাড়িত হল আমরা না বুঝি যে ওখানে ছিল তো আল্লাহুল্লাহ রেখেছেন সেখানে তার একটু আগে আমি যেতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে স্মরণ করে দেওয়া দরকার সেটা হচ্ছে যে আল্লাহ সবহান ও তারা যখন সাজদার হুকুম করেছে সাজদার হুকুম করার পর শয়তান আল্লাহর সামনে যুক্তি প্রকাশ করেছে জি শৈতানের বিভ্রান্তির এটা একটা মৌলিক কারণ যে সে আল্লাহর হুকুমের সামনে যুক্তি প্রকাশ করেছে আজকের দুনিয়ায় এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ইসলামের বিধানগুলোকে যুক্তি বর্তমান সমাজের সাথে মিলিয়ে দেখা হয় যদি মিলে তাহলে মানা হয় আর না মিললে সেগুলোকে ছেড়ে দেওয়া হয় আমি নিজেকে ইসলামের যেটা মূল কথা আমি আল্লাহর সামনে নিজেকে সপে দিব তাহলে ওই শয়তানের মতো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ হবে না আর আপনি যে কোথায় আসছেন আলহামদুলিল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শৈতান যখন আল্লাহ তদম আলি সাল্লাম সহ তাদেরকে যখন দুনিয়ায় পাঠালেন যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছে শৈতান আল্লাহর এত কাছের ছিল তার দৃষ্টি দৃষ্টিকোণ থেকে সে অনেক আবাদত করেছে শয়তান আল্লাহকে বলেছে যেটা সুরায় আল্লাফের মধ্যে আসছে এবং সুরায় নাহলির মধ্যে আসছে বলল শৈতান বললিম আপনি যার কারণে আমাকে এত বড় অভিশাপ দিলেন আমাকে তাড়িয়ে দিলেন আমি কিন্তু আদমকে এবং তার সন্তান আশেপাশে দিয়েও যেন না যেতে পারে আমি সামনেও থাকবো আমার বাহিনী পেছনেও থাকবে ডাইনেও থাকবে বামেও থাকবে চারদিক থেকে তাকে আমি গ্রাহ করে রাখবো সেখান থেকে আমি তাদেরকে তুলে আনবো তুমি তাদেরকে কোনোভাবে বিভ্রান্ত করতে পারবে না এই ঘটনা থেকে আমরা যেটা বলতে পারি যে আল্লাহ যেহেতু আমাদের শত্রু হিসাবে শয় আর শৈতানিসে গ্রহণ করেছে একজন যে ব্যক্তি বাঁচতে চায় তার জন্য উচিত কি আল্লাহ যেহেতু সন্ধি সম্ভব না কখনো হবে না শত্রু কোন পর্যায়ে শত্রু এটা এত চমৎকার ভাবে প্রকাশ করেছেন উলঙ্গ করে এটা মানুষকে উপলব্ধি মানুষের ওই জায়গায় টাচ করার জন্য ভেতরে টাচ করার জন্য রব আলম শব্দকে এইভাবে ব্যবহার করেছেন যে তুমি নিজের বাবা মা সম্পর্কে একটু চিন্তা করো তোমার নিজের বাবা মাকে যদি তোমাদের ঘর থেকে কেউ উলঙ্গ করে বের করে দেয় বন্ধুত্ব করবে কখনো না কিন্তু তারা যে দোয়ার মাধ্যমে যে কালিমার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন সে কালিমার সম্পর্কে আমরা জানতে চাই তার কারণ আমাদের সমাজে একটা বিভ্রান্তি আছে যে আদম তিনি মুক্তি পেয়েছিলেন তার সে হাদিস গুলি আসলে কোন রসুলের হাদিস রূপে প্রমাণিত হয়নি অত্যন্ত দরিবান সরাসরি কোরআনে যেটা সেটা কাছ থেকে কিছু শিখে নিয়েছেন তো সে কালেমাতি কি সেটা বলেছেন তারা বলেছেন যে হে আমাদের রব আমরা জুলুম করেছি তো এখানে আমরা আদম আর যে ঘটনা শয়তান আল্লাহর উপর আল্লাহর নাফরমানি করেছে আদেশ লঙ্ঘন করে শেষদা করো সে করেনি তার পাপটা ছিল আদেশ লঙ্ঘন আর আদমের ভাবটা ছিল নিষেধ লঙ্ঘন নিষেধ একজন আদেশ লঙ্ঘন করে আদম নিষেধ লঙ্ঘন করে জানো সে এখানে যেটা আমাদের শিক্ষণীয় সেটা হলো যে জুলুম হতেই পারে সব মধ্যে নিজেদেরকে আল্লাহ এত বড় এত বড় যে তার বরত্বের সামনে আমরা সবাই ক্ষুদ্র ছোট তো বড়ের সামনে ছোটের অপরাধ ত্রুটি হয়ে যায় সেজন্যই জালামনা আনফুসানা তো এই যে আদম আলাহাল্লাম এখানে স্বীকার করলেন নিজের পাপ তিনি ক্ষমা পেয়ে গেলেন আলহিস ভুলটা করে নেই প্রতারিত করা হয়েছে যাই হোক প্রতারিত যেটাই হোক তারপরে কিন্তু আরো শিক্ষা আছে আমি একটু বলি দোষ নিজের বিরুদ্ধে আল্লাহ হুকুম করেছেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা রহমত যে বিশেষ করে ইসলামের মধ্যে এবং এগুলাও আবাদত এবং গুণা পর্যন্ত যে আমল পৌঁছায় তার থেকে যদি আমি পরে যাই সেটাও গুণাভাবে যেটা বের করতে চাই আমাদের সুফি দরবেশরা আছেন যদি কোনো খেলা ক্রিয়া কৌতুক আমার ইচ্ছা থাকতো আমি নিজে বলেছেন আমি খেলোয়া ন আমার কোনো খেলা নেই আল্লাহ যা করেন সব হক সম্মানিত সত্যি দর্শক আসুন আমরা সত্যকে উপলব্ধি করি এবং সত্যের পথে আমরা চলার চেষ্টা করি আল্লাহ রব্লা সকলকে তফিদার করুন আমিনাম আলাইকুম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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উত আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोमिन बीजेपी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टेबंप्रचार सकाल साढ़े आठटांगे मारेज ओ डिमिक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 जयंट डर जा निक देख अर्धांगी नातिनी रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्